ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا. لا شريك له ولا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء الَّذِي نَضَعُ عَرْشَ إِلَيْكَ فَاتِنَ النَّاسِ فِتْشِي وَلَا يَذْقُ لَهُ بُلْچَنًا وَلَا يَدْقُ قَوْمٌ نَعِيمَهَا مُدْمِنُ الرَّحْمَرِ وَآكِلُ الرِّبَا وَآكِلُ مَالِ الْيَتِيمِ সম্মানিত সভাপতি মহতরমুল মকানাম হাজর সম্মানিত শ্রুতি সমাবেশ আল্লাহ রবীনের শেষ হত মেহরবানি রোজান তফসির মাহিলের সমাত্তার উদ্যোগে আয়োজিত তফির মাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লা দশটা থেকে বয়ান আরম্ভ হয়েছে ইনশাআল্লা রাত পর্যন্ত বয়ান চলবে ফল মায়াম তসরিফ আনবেন বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা রাখবেন হিসেবে তো শ্রী মাহবিল আয়োজন কমিটি আমাকে একটা বিষয়বস্তু নির্ধারণ করে দিয়েছেন আমি চেষ্টা করব আমার বিষয়বস্তুর উপর থেকে দুই একটি কথা আলোচনা আল্লাহ রবুল আলমী অর্থনৈতিক যে ব্যবস্থা কোরআন শীতের মধ্যে দিয়েছেন এই ব্যবস্থা কোন ইজমে অন্য কোন ধরনের ছিল না অর্থনৈতিক বিষয়টা অনেক লম্বা তার মধ্যে শুধু একটা অংশ নিয়ে আমার আলোচনা সেই আলোচনাটা হচ্ছে মানুষ যে মনে করে সুদ ছাড়া সুদ লেনদেন ছাড়া অর্থনৈতিক কোনো ব্যবস্থা হতে পারে না আসলে মূলত সুদ জিনিস কি সুদ উর্দু শব্দ ব্যবহার হয় উর্দুতে আরবের মধ্যে যাকে বলা হয় রেবা যেটাকে বাংলাতে বলা হয় লাংলিশে যাকে বলা হয় ইন্টারেস্ট তো যে নামেই আলোচনা করা হোক যে নামেই বলা হোক মূলত জিনিসটা হচ্ছে সুদের দ্বারা অর্থনীতির তঙ্গু হয়ে যায় সেজন্য আল্লাহ রবুল আলমী সুদ সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আত্মীয় আয়াত অবতরণ করেছেন এবং হাদিস শরীফে ফজুর পাক সাল আলহি ও শুধু সুদ সংক্রান্ত তেতাল্লিশটা হাদিস বলেছেন যেই হাদিসের মধ্যে এবং যে কোরআন মজিদের মধ্যে সুদের অবৈধতা সুদের ক্ষতিরিদি এর বিপরীতে ব্যবসার লাভ আলোচনা করেছেন যারা দুনিয়ার মধ্যে সুদী লেনদেন করবে সুদের পরিণাম কত ভয়াবহ হবে আল্লাহ আল্লাপ রব্বুল আলম তারপ এত তদুরূপ আল্লাহ রব আলীন যে বলেন সে পাগল একজন সুস্থ মানুষকে যে পাগল আখ্যায়িত করতেছে এটাই হচ্ছে সুদী কাজ কারবার যারা করে তাদের জন্য সবচেয়ে বড় লজ্জার বিষয় আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লা কয়েকজন মানুষকে যখন বুধে ধরে ঝিলে ধরে সে যেরকম পাগলামি করে হাসর মাঠে উল্টা সেরকম ওরা পাগলামি শুরু করবে সুদ খাওয়ার সাথে পাগল হওয়ার সম্পর্ক কি যারা সুদ খাবে তাদেরকে পাগল অবস্থায় কেন উঠানো হবে এই উত্তর যারা দুনিয়ার মধ্যে সুদ খায় সুদ লেনদেন করে তাদের অন্তরটা সুদের জন্য টাকার জন্য এমন পাগল হয়ে পড়ে তারা নিজের শরীরের খবর থাকে না তারা চায় গরিব আরও গরিব থাকুক যেন আমাদের ব্যবসার নামে আমাদের সেবার নামে সুদীরা যেন আমাদের দমজমাট হয়ে যায় তো সেজন্য আমাদের দেশে সেবার নাম দিয়ে যে সমস্ত বেনিয়া গোষ্ঠী বর্তমান মানুষকে সুদীঘাত কারবারে লিপ্ত করতেছে এটা হচ্ছে যে বর্তমান যে সেবার নাম দিয়েছে এটা আসল ওই গুরুত্ব যে গুরু কত আসছিল ব্যবসার নাম দিয়ে ইস্ট ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ব্যবসার নাম দিয়ে এই দেশে এসে এই দেশের মানুষকে মুসলমানদেরকে দুশো বছর গুলাম উদ্দিনগির করিয়েছিল আবার সেই ইংরেজ এই দেশের মধ্যে সেবার নাম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই দেশে তারা এসে আবার ইসলাম ইতিহাস মুসলমানদের সেই ইসলামী রাষ্ট্র ধ্বংস করার জন্য আবার মুসলমানদের গোলান বানানোর জন্যে সেই আসল সেই মেয়েটাই আগে আসছিল লালসারি করে এখন সেই মহিলাই আবার এসেছে নীল শারি একটাই। আমাদের মুসলমানদের সচেতন হতে হবে। বর্তমান এই ইংরেজরা বর্তমান আমাদের দেশে এনজিওরা পাঁচটি টার্গেট নিয়ে আমাদের দেশে কাজ করতেছে তাদের এক নম্বর টার্গেট হচ্ছে মুসলমান মহিলাদেরকে ঘর থেকে বাহিরি করে নেওয়া তাদের দুই নম্বর টার্গেট মুসলমান নারী এবং পুরুষকে সহায় স্থানে নিয়ে আসা তাদের তিন নম্বর টার্গেট অলমায়করামকে সমাজের সামনে কলঙ্কিত করে অলমায়করাম সমাজের বোঝা অলমায়করাম জঙ্গিবাদী অলমায়করাম বোমাবাদ এই সমস্ত কথার মাধ্যমে অলমায়করামকে কলঙ্কিত করে পাবলিককে অলমায়করাম থেকে গুরু সরাই দেওয়া যদি পাবলিকের কাছে অলমায়ক্রাম হেউ হয়ে যায় এবং মানুষ যদি মনে করে যে আমাদের দেশে অলমায়করাম সমাজের বুজা, এদেরকে আমরাই লালন পালন করি এদেরকে আমরাই খাওয়াইতেছি এই দেশে যত অঘটন ওলামায়ে অলামায়করাম এই দেশের মধ্যে ঘটন করা এটা যদি পাবলিকের অন্তর বসাই দেওয়া যায় তারা পাবলিকের কাছে আর অলামায়ের কাছে আর পাবলিক যাবে না তখন পাবলিকদেরকে পদভস্ত করা পাবলিকদেরকে ইসলাম হারা করা পাবলিকদেরকে ইসলাম থেকে দূরে সরানো তাদের জন্য বড় শহর হয়ে যাবে সেজন্য আসছে আমাদের দেশে হচ্চানি যারা অলামায়করাম তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে জঙ্গিবাদের নামে তাদেরকে বলা হচ্ছে মনোভাব অন্তত এই কৌমী মাদ্রাসা কৌমি মাদ্রাসার ইতিহাস দেড়শো বৎসরের ইতিহাস আমাদের দেশের কৌমী মাদ্রাসা ইতিহাস একশো পঁচিশ বৎসরের ইতিহাস এই দেড়শো বৎসরের মধ্যে কৌমী মাদ্রাসার কোন ছাত্র কৌমি মাদ্রাসার কোন অলমায় গ্রাম কোনো জায়গায় জঙ্গি হামলা করেছে কোনো জায়গায় গুমা হামলা করেছে কেউ কোনো ইতিহাস দেখাতে পারবে না এই দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশের মধ্যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে শেখ মুজিবুর রহমান হত্যার পিছনে কোন আয়ন রয়েছে জাওরহান সাহেবকে হত্যা করা হয়েছে জাউর রহমান সাহেবকে হত্যা করার পিছনে কোন কৌমী ছাত্র কোন ফিল খেলার মধ্যে যে অবসান ঘটানো হলো যে ফিল্ড খেলার মধ্যে ষাটজন বড় বড় সেনা প্রধানকে যারা দেশের সৈনিক দেশের সম্পদ ছিল এক একজন সৈনিক তৈরি করতে একজন সেনা প্রধান করতে দেশের সম্পদ নষ্ট হয়েছে এরকম ষাটজন সেনা প্রধানকে ধ্বংস করে দেওয়া হলো বিদেশি চক্রান্তর অনুসারে এর পিছনে কোন ষড়যন্ত্র এনেছে এখানে কোনো আলেম দিয়েছিল এখানে কোন কৌমি চক্র গিয়েছিল আমার ভাইয়েরা এটা হচ্ছে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র তবে এর চাবি চাকি এখানে নয় এর চাবি কিন্তু অনেক দূরে ফ্যান লাগিয়ে দিয়েছে এখানে সুই সুইচ রয়েছে অনেক দূরে সেখান থেকে সুইচ টিভে আর এখানে ঘুরে সেখান থেকে সুইচ টিপে এখানে ফ্যান ঘুরে কারণ এখন তো আমরা স্বাধীন হিসেবে দাবি করি আমাদের দেশ আমরা স্বাধীন বলি আসলে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আমরা কোন দিকতে স্বাধীন রাজনৈতিক দাবি আমরা বর্তমান স্বাধীন অর্থনৈতিক ভাবে কি আমরা বর্তমান স্বাধীন এমন কোনো লাইন নেই যে লাইনের দিকে আমরা সেজন্য আল্লাহ ডক্টর ইবা রহমতুল্লাহ বলেন একে দরে চে হাম হো গেলা গোলাম একে দরে হাম হো গেলা কো গোলাম। তো আমরা স্বাধীন স্বাধীন বলি এখন আমরা ওই কেন এক একদরবার ছেড়ে দিয়েছি আল্লাহর এক দরবার ছেড়ে দিয়েছি যার জন্য আত্মার লক্ষ দরবার গোলামি করতে হয় যদি বাস্তবে আল্লাহর গোলামি করতাম আল্লাহর গোলাম লিস্টের মধ্যে আমাদের নাম থাকতো আজকে আমেরিকায় গোলামি করতে হতো না ইন্ডিয়ার গোলামি করতে হতো না জাপানের গুলামি করতে হতো না তোমরা বিভিন্ন রাষ্ট্রের মুসলমানদেরকে গুলামি করতে হতো না আবার যদি সেই মুসলমান জাতি আল্লাহর দেওয়া সেই পথ নবরী দেওয়া সেই আদর্শ কোরআন এবং শাসন করেছেন আল্লাহ নবী যেরকম মদিমে শাসন করেছেন আল্লাহ নবী কোরআন শরীর আল্লাহ ইঙ্গিত করেছেন যখন স্বাধীনতা দিবস আসে একটা রাষ্ট্র যখন স্বাধীন হয় তাতে প্রণী রাষ্ট্র যখন স্বাধীন হবে স্বাধীন রাষ্ট্রের কারণ কাজ কি কোরআন শরীফের মধ্যে আলাদা ইঙ্গিত করেন যে রাষ্ট্র স্বাধীনভাবে স্বাধীনতা দিবস উদযাপন করতে হয় সেই স্বাধীনতা দিবসে তাদের করণীয় কাজ হচ্ছে তিনটা তাদের করণীয় কাজ তিনটা স্বাধীনতা দিবসে কিন্তু আমরা সেই করণীয় কাজ ছেড়ে এখন যেগুলা সাথে ইসলামের কোন সম্পর্ক নেই সেগুলার মাধ্যমে আমরা এখন স্বাধীনতা দিবস পালন করি সেগুলার মাধ্যমে আমরা এখন জাতীয় দিবস পালন করি অথচ যেগুলোর মাধ্যমে জাতীয় দিবস পালন করি স্বাধীনতা দিবস পালন করি এগুলির সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে আমরা জাতীয় দিবস সমূহ পালন করি কীভাবে পালন করি আমি আগেও হাট হাজারি কলেজ ময়দানিং গিয়ে আমরা সেদিন করি গান বাধ্য সেদিন করে নাটক মঞ্চ সেদিন একটা শহীদ মিনারের সামনে ফুলের তোরাটা হয় শহীদ মিনারের সামনে যে ফুল রাখা হয় শহীদ মিনারের ফুল দেওয়ার দ্বারা যারা দেশের জন্য শহীদ হয়েছে যারা বাসার জন্য শহীদ হয়েছে তারা কি পেয়েছে শহীদ মিনার জায়গায় জায়গায় যে শহীদ মিনার করা হয় এই শহীদ মিনার নিচে কজন শহীদের লাশ আছে একজন শহীদের লাশে কি পাওয়া যাবে তাহলে সেখানে শহীদ মিনার মানে বুঝে আসে না শহীদ মিনারের সামনে ফুল দিলাম কিসের জন্য যারা দেশের জন্যে স্বাধীন হল এখন আমি যে ফুলটা রাখলাম এই ফুলটা আত্মি দিলাম কালকে কতে গেল ফুল দেওয়ার দ্বারা যারা দেশের জন্য শহীদ হলো বাসার জন্য শহীদ হলো তারা কি পাইল কোনো কিছু পেয়েছে কিছুই তো পাইল না বরণ ফুল দেওয়ার দ্বারা ফুলটা তো নষ্ট হয়ে গেলই ওরাও কিছু পেল না ফুল মানুষ দেয় কেন একজন মানুষটু খুশি করার জন্য ফুল দেয় একজন মানুষ আসলো তাহলে খুশি করলাম কবরের মতো ফুল দেওয়া কবরের মতো পাতি জ্বালানো এটা দলের কুষি উদযাপন হয় কবরে যদি ফুল রাখা হয় এটা হচ্ছে খ্রিস্টানদের পরি ক্রিস্টানরা তাদের মাদারে তাদের কবরে ফুল রাখে আর সেখান থেকে মুসলমানদের মধ্যেও আসতে কবরে ফুল দেওয়া কোনো নেতা মরে গিয়েছে সেই নেতারা সম্মানে তার কবরস্থান গিয়ে ফুল রাখলো। আমার ভাইয়েরা এই যে ফুলটা রাখলাম ফুল কেন রাখে যে মানুষটা দুনিয়া থেকে মারা গেল তার কবরে যে ফুল দিলাম যে মানুষটা কবরে গেল সে হয়তো জান্নাতি অথবা সে জাহান্ন নেই যদি সেই ব্যক্তির জান্নাতি হয়ে থাকে তাহলে আমার এই ফুল তার কোন কাজে আসবে সে তো ফুল তাজারে বিচরণ করতেছে তার সামনে ফুলের বাহার চলতেছে ফুলের উদ্ধারে সে ঘুলেফিরা করতেছে আমার দুনিয়ার ফুল তার কী কাজে আসবে আর যদি সেই ব্যক্তি জাহান নামে হয় তাহলে আমার দিলাম সে জাহান্ন খুশি উদযাপন করলাম এটা কেমন কথা এর ফলে ফুলের তোরাটা রেখে এক মিনিট নিরবতা পালন করা হয় সবাই এক মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকে চুপচাপ এক মিনিট দাঁড়িয়ে রইলাম এই এক মিনিট দাঁড়ায় থাকার যারা বেশার জন্য যারা শহীদ হলো বাসার জন্য যারা শহীদ হলো তারা কি কিছু পেয়েছে কিছু তো পাইল না আপনি সেই এক মিনিটে তিনবার ফুল্লাহ শরীফ করেন তিনবার কুলহু আল্লাহ শরীফ করলে এক কদম কোরআন পাওয়া যায় সোয়াব পাওয়া যায় দুইবার সোয়াবার সব পাওয়া যায় আপনার এক মিনিটে তিনবার কুলহু আল্লাহ শরীফ করেন মনোনাল এই তিনবার কুলহু আল্লাহ শরীফ করে যা সোয়াব পাইলাম যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে বাসার জন্য জাম দিয়েছে আল্লাহ তাদের ফল আমার সোয়াব গুলি করতে কোন নেতা নেত্রী কোন পার্টির সদস্যরা বলতে পারবে যে শহীদ দিবসে বাসা দিবসে ছাব্বিশে মার্চ ষোলো ডিসেম্বর এই সমস্ত দিবসে পাঁচজন মিসকিন খানা খাওয়াইয়া যারা সব পাই এলাম যারা দেশের জন্য বাসার জন্য শহীদ হয়েছে তাদের খবরে আল্লাহ সবগুলো পৌঁছাই দাও তাদের ইসারে সবের জন্য একজন মিসকিন খানা খাওয়াইলাম না ওই সবাই মিলে একটা ভুলের পোড়া দিলাম আর তার খবরের আদা আসে দিলাম মুসলমান ভাইবন্দুরা এই যে খবরের পারে আমার কিন্তু বুঝে আসে না শহীদ মেরার একটা পাথর একটা পাথরকে সম্মান করা একটা পাথরের সামনে গিয়া চুক মারে দাঁড়িয়ে থাকা হিন্দুরা মূর্তি পূজা করে হিন্দুরা দাঁড়ায় মুসলমানদের পাথর পূজার মধ্যে ব্যবধানটা কোথায় মুসলমান ভাইর আমাদের বুঝতে হবে যা হোক আমার প্রত্যন্দিকে চলে যাচ্ছে বলতে চেয়েছিলাম কৌরী মাদ্রাসার ইতিহাস দেড়শো বৎসরের ইতিহাস কৌরী মাদ্রাসার অলমায় রাম এ পর্যন্ত কোনো জায়গায় অঘটন ঘটাই নি দেশে যে সমস্ত জঙ্গিবাদ হচ্ছে দেশে যে সমস্ত বোমাবাস হচ্ছে বোমাবাদ রয়েছে বোমাবাজি করে জাগা জায়গা লোক বোমাবাজি করেছে যত বোমাবাস দ্বারা পড়েছে সেখানে একজনকে মাদ্রাসার ছাত্র বা আলম আছে বরং যতগুলি বোমাবাস দ্বারা করেছে সবগুলা দেখা যায় অন্য শিক্ষায় শিক্ষিত অন্য শিক্ষায় শিক্ষিত অন্য প্রতিষ্ঠানের তারা ছাত্র তুই মানুষের কোনো সম্পর্কই নেই বাংলা ভাই ইংলিশ বাই যেই বলে এরা কোন পয়েন্ট আমাদের সাথে লেখাপড়া করেছিল আসাদুল্লাহ সে হচ্ছে আহল হাতিসের একজন নেতা মারিকি মধাব মানবে মানবে চার মধারে যে কোনো একমধাব মানবে যদি কোন মধাব না মানে সেটা লাল মধাবি সুবিধাবাদী যেটি যেটা সুবিধা হয় সেটা যারা কোনো ইসলামকে মানতে যারা মাজাহাত না আমাদের দেশে আহারা হাতি সের নামে নামে যে দলটা রয়েছে আমার মনে হয় আমাদের দেশের এরা হচ্ছে এনজিওর বিদর্ভিত একটা দলাল মুসলমান ভাই বন্ধুরা ডান মাদ্রাসা ইতিহাস আমাদের দেশের যে কৌমী মাদ্রাসা রয়েছে এই কৌমি মাদ্রাসা গোরা হচ্ছে মাদ্রাসা আর দেহবানা যখন ভারতবর্ষ দখল করলো ভারতবর্ষ দখল করার পর ইংরেজরা এই দেশের স্বাধীনতাকে দিতে করে দিল তখন এই দেশের মধ্যে হুমহাদেশের মধ্যে আশি মাদ্রাসা ছিল প্রত্যেকটা মাদ্রাসা তারা বোর্ড দিয়ে ধ্বংস করে দিল মুসলমানদেরকে দুঃখে জন্য জন্যে মুসলমানদেরকে পদভ করার জন্য মুসলমানদের চোখে দুরি বাড়ি দেওয়ার জন্য তারা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলো আর সেই মাদ্রাসা হচ্ছে আলিয়া আলিয়া থেকে পর রূপান্তরিত হয়ে আসলো ডাকা আলিয়া তাহলে দেখা যাক সেই কলিকাতা আলিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছে ইংরেজরা আবার শুধু তার প্রতিষ্ঠা নয় ধারাবাহিক ভাবে বাইশ জন পর্যন্ত তার বাইশ চ্যান্সেল ছিল ইংরেজরাই এখন দেখা যাচ্ছে সেখান থেকে মুসলমান কোনো সব জিনিস পাচ্ছে না বাস্তব ইসলাম যে জিনিস তারা পাচ্ছে না সেখানে অলমা এখরাম পরামর্শ করলেন যে এই দেশের মধ্যে একটা মাদ্রাসা করা দরকার যেখানে মানুষ সবটা আগাম বনবে যেখানে মানুষ সঠিক ইসলামটা পাবে পরামর্শ করলেন পরামর্শ শেষ হয়ে গেল ছিলেন পরামর্শ করে দেখে হজরতুল রসুল্লাহ সাল্লাম স্বপ্নের মধ্যে আসলেন আইসা হজরত নামী রহমতুল্লাহ হাতে মহিলেন যে কাসেম এদিকে আসো কাসেম এদিকে আসো নাম ছিল প্রথম সন্তানের নাম কি ছিল তাহম ছিল সেই জন্য আল্লাহ নদীকে আবুল কাসেম দেখা হয় হুজুর এ পাসল আরাম আসলেন আসে বলতেছে কাসম এদিকে আসল আল্লাহ নদীকে হাজার নিয়ে গেলেন মাটির মধ্যে একটা দাগ টেনে দিলেন তারপরে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে হঠাৎ দৌড় দিলেন সেখানে গিয়ে দেখে আল্লাহনবীর স্বপ্নের মধ্যে লাঠি দিয়ে যে দাগ দিয়েছিলেন হুবহু সেই দাগ মাটির মধ্যে অঙ্কিত রয়ে গিয়েছে সেখানে সে পুরো মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন এই হচ্ছে কৌমি মাদ্রাসা এই হচ্ছে দেওগুল মাদ্রাসা সেখানে শাখা হাঠাদারি মাদ্রাসা সেইখানে শাখা প্রত্যেকটা কৌমী মাদ্রাসা তো কৌমী মাদ্রাসার মধ্যে বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই ষড়যন্ত্রের প্রতিরোধ দুনিয়ার কেউ করতে হবে না স্বরূপ সেটার প্রতিরোধ করার জন্যে আল্লাহ রপুল্লাহ গায়ে থেকেই ফেসা করবেন বলতে চেয়েছিলাম ইংরেজদের তিন নম্বর টার্গেট হচ্ছে অনমায়ক রামকে সমাজের বোধা নাম দিয়ে পাবলিকের অন্তরে অরমায়ক রাম বিদ্যার সৃষ্টি করা পেটে সুদের মাধ্যমে ফারাম হারা ডুকাই দেব এখন পাঁচটা অংশ পাঁচটা অংশ সবগুলো আলোচনা করার সময় হবে না আমার বিষয়বস্তু হচ্ছে শেষ বিষয়টাই আজকে সুদ তারা কেন করে অতসব মুসলমান যদি সুদ খায় সুদের গোনা কতবার মারাত্মক গুনাহ আল্লাহর নবী স্পষ্ট হাদিস শরীফে ارشاد ফরমান وقال النبي صلى الله عليه وسلم درهم ربايته كل رجل او هوى عالم اشد من ستة وثلاثين ذنبا او كما قال عليه الصلاه আমার কোন উম যদি জেনে শুনে ইচ্ছা এক দেড় পরিমাণ সুদ বক্তন করে পঁচিশ পয়সা পরিমাণ সুদ করে ছত্রিশ বার জেনে করলে পরিমাণ হয় এক চারোশে গুণা করল আমার উন্মতে সুদের মধ্যে সত্তর প্রকার গুণা রয়েছে। সুদের মধ্যে সত্তর প্রকার গুণা রয়েছে। তার মধ্যে নিম্ন স্তরে গুণা হচ্ছে নিজের মায়ের সাথে জানা করা না মুসলমান মায়ের সাথে জানা করতে পারে না মুসলমান তো মায়ের সাথে অবতারণা করতে পারে না কিন্তু মুসলমান ভাই বন্ধুরা ব্যবসা করার জন্য শুধু লেনদেন করতে হয় না ব্যবসা তো বড় পবিত্র জিনিস শুধু লেনদেন করেন তাদের শাস্তি বলেছে পাগল অবস্থায় উঠবে এই শাস্তি কেন আল্লাপাত পর একটা কথা বলতেছেন পর যারা সুদী লেনদেন করে তার একটা কর কথা বলে তারা বলে সুদ তো ব্যবসার মতো ব্যবসা তো সুদের মতো ইনামাল রেবা ইনামাল রেবা ব্যবসা সুদের মতো এই কথাটা কিন্তু বলার সময় উল্টো বলতেছে করতেছে সুদী লেনদেন বলার দরকার ছিল ইননামার রেবা মিসনুর বাই ইনামার রেবা মিস্তুর বাই সুদ হতো ব্যবসার মতো তো ব্যবসা যদি হালালো হয় সুদ কেন হালালো হবে তারা কথাটা করলো উল্টা বিতর্মীরা তারা বললো ইন্ডান মিশ্রণ রে বা ব্যবসাটা সুদের মতো আসলে কি ব্যবসা সুদের মতো রুপারে যদি মানে রূপা হয় তখন লেনদেন করতে পারবে কিন্তু ব্যসম করতে পারবে না সমান সমান হতে হবে। আবার বাগিটে বিক্রি করতে পারবে না যারা স্বর্ণ কিনে চাঁদি কিনে স্বর্ণ চাঁদি বাকিতে কিনা যায় নাই অনেক সময় দেখা যাক আমরা দোকানে স্বর্ণ কিনতে গেলাম সেলারি বিবাহ মেয়ের বিবাহ দোকানে গেলাম স্বর্ণ কিনব দশ বড়ি স্বর্ণ কিনব দশ বড়ি স্বর্ণের জন্য দুই লক্ষ টাকা নিয়ে গেলাম এখন সে গেল হয়ে গেল সাড়ে দশ বড়ি সাড়ে দশ বড়ি যখন হয়ে গেল। এখন টাকা আসলো কত দুই লক্ষ দশ হাজার টাকা কমপক্ষে এখন হয়তো ব্যবসায়ীকে বললাম যে ভাই আমি তো দুই লক্ষ টাকা এনেছি এই দুই লক্ষ টাকা রাখো আর দশ হাজার টাকায় করে দিয়ে যাবো তো এটা জায়জ হবে না সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম কারণ স্বর্ণ বাকিটা কিনা জায়জ নেই যেহেতু স্বর্ণ আর টাকা এটা একই দ্রব্য স্বর্ণ চাঁদি টাকাও তো এটা অন্তর্ভুক্ত সেজন্য টাকা দিয়ে যদি স্বর্ণ কিনে তখন স্বর্ণ বাকিতে কিনা যায় হবে না টাকা দিয়ে যদি রূপা কিনে চাঁদি কিনে বাকিতে কিনা যায় হবে না বরং নগদ হতে পারো বল হুদুর এখন গর্ভ কি স্বর্ণ কিছু বেশি হয়ে গেল এখন গেলাম শহরে স্বর্ণ কিনতে এখন সেখান থেকে আসাও তো সম্ভব না আবার সে বাকিও দিচ্ছে না এখন গর্গ কি এখন একটা পথ আছে একটা কাজ করলেন দুই লক্ষ টাকা ব্যবসায়ীকে দিয়ে ফেললেন আপনার সরল দাম আসছে দুই লক্ষ দশ টাকা এখন দশ হাজার টাকা বাকি রয়ে গেছে তাহলে আপনার জন্য কিনে দায়ের হচ্ছেন দশ হাজার টাকার কম শি আসতে হবে বরালো দুই লক্ষ টাকার আর যদি সেগুলো নিয়ে আসতে চান এখন একটা পথ সেই পথটা হচ্ছে প্রথমে ব্যবসায়ীকে দুই লাখ টাকা দিয়ে দেন দুই লাখ টাকা দেওয়ার পর তাকে বলেন যে তোমার থেকে আমাকে দশ হাজার টাকা করজ দাও তোমার থেকে আমাকে দশ হাজার টাকা করজ দাও সেই ব্যবসায়ী থেকে দশ হাজার টাকা কর্জ নিলেন কর্জ নেওয়ার পরে এই টাকাটা স্বর্ণের দাম হিসেবে দিয়ে দেন এখন আবার টাকাটা বাকি রয়ে গেল এখন কর্জ স্বর্ণের বুঝতে পেরেছেন এই হচ্ছে একটা পথ ব্যবসায়ী থেকে দশ হাজার টাকা কর্জ নিয়ে তাকে স্বর্ণের দাম দিয়ে দেন এখন কর্জ বা যা বাকি থাকতে পারে বল আমি তোমার কর্ম টাকাটা করে পৌঁছে দিলাম আর কোনো সমস্যা নেই এই হচ্ছে ব্যবসা যারা সব থেকে লোক ব্যবসা করবে ব্যবসায়ী ভাই বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যে সমস্ত ব্যবসায়ীদের মধ্যে দুইটা গুণ থাকবে সেই সমস্ত ব্যবসায়ীরা সাথে থাকবে সিদ্ধিকদের সাথে থাকবে শহীদদের সাথে হবে আলহামদুলিল্লাহ তার ব্যবসায়ীর মধ্যে কটা গুণ থাকবে দুইটা গুণ এক নম্বর গুণ হচ্ছে সত্য বাজি গুন ব্যবসা করার সময় সত্য কথা বলে ব্যবসা করবে মিথ্যা কথা বলবে না দুই নম্বর গুলো হচ্ছে না বেজাল করতে পারবে না যদি এক নম্বর সাথে দুই নম্বর মাল বিষাই দেয় মিশাই দেয় তাহলে বেজাল হয়ে গেল এক নম্বর মালকে দুই নম্বর মালকে এক নম্বর বলে বিক্রি করলো ওইদিন করবে কি এখন তো তিনের উপরে লেখা আছে খাঁটি আসলে খাঁটি তো না বেতল তাকেই বলতেছে খাটি। এখন তাকে যদি প্রশ্ন করেন তাও দ্বারা কোনো কায়দা নেই আমি তো একটু উদাহরণ দিই সরিষার চালিয়ে বিক্রি করে সরিষার তেলের তীর কি লেখা আছে এক নম্বর খাটি সরিষার তৈরি এখন কিন্তু দেখা যায় আসলে সরিষার তৈরিটা খাঁটি নয় দুই নম্বর এখন তাকে বললে যে কে বাবা এখানে তুমি তো পেঁয়াজ পিছিয়ে দিয়েছো পেঁয়াজের গ্রাম আসতেছে আসলে তো খাঁটি নয় বেতলটা খাটি বানিয়েছো তুমি কেন লেখেছ এক নম্বর তুমি তো এক নম্বর খাটি সরি স্যার তৈল তো আমি তো এক নম্বর খাঁটি সরি বলেছি তৈল বলি নেই তাহলে সেখানে লেখা কি এক নম্বর খাঁটি সরি স্যার মানে সরিষাটা এক নম্বর খাটি টয়েলটা খাঁটি কিনে সেটি নেই লেখে নেই যে এক সরি স্যার এক নম্বর তদন্ত প্রত্যেকটা জিনিস যারা বেজাল করে বেদাল লেও আমরা লেগাল সুন্দর দেয় দোকানে কিছু কিনতে যাবেন তাকে জিজ্ঞেস করেন যে ভাই কেমন ঠিকবে পারে বা একেবারে লাইফ কি বলল লাইফ গ্যারান্টি আরো তাকে বলেন লাইফ গ্যারান্টি প্রয়োজন নেই আমাকে ছয় মাসের গ্যারেন্টি দাও ছয় মাসের গ্যারান্টি দাও লাইফ গ্যারান্টিতে কি তার লাইফ গ্যারান্টি বললে মানুষ খুশি হয়ে যে আসলে লাইফ গ্যারান্টি খুশির বিষয় লাইফ গ্যারান্টি দুটো ভাজি কথা লাইফ গ্যারেন্টি মানে লাইফের কোনো কোনো গ্যারেন্টি নেই আমার মালটা কোনো গ্যারেন্টি নেই সেটার নাম হচ্ছে লাইফ গ্যারান্টি মানুষ কিছু হয়ে যায় না এখন লাইফ গ্যারান্টি ভাইয়েরা দ্রুতবাজি কোথা যা হোক যারা ব্যবসা বাণিজ্য করবো ভেজাল কোনো অবস্থায় করবো না খাঁটিবার ব্যবসা করবো আপনার মাল কিনে আনছেন যেই পরিমাণ মালের দাম সেই পরিমাণ বলেন বলো তো সেই পরিমাণ বললাম লাভটা কোথায় আল্লাহ নিস তাও দেখিয়ে দিয়েছেন আপনি একটা মাল কিনেছেন টাউন থেকে এক জোড়া জোটা আপনার ব্যবসাটা কিনা এখন যদি আপনার দোকানে বিক্রি করতে বসলেন আপনার একজন পরিচিত মানুষ আসলো আপনার চাষ দাবাই আসলো সে বললো জুতা কত এখন যে টাকা আপনি বলেন এর মধ্যে আমার আরো গায়ে ভোর থেকে যা ইসলাম পর দেখিয়েছি তো তুমি সেখানে হিসাব লাগাও একটা জুতা একটা মাল দেড়শো টাকা কিনলেন আপনি সেখানে হিসাব করেন এই মালের উপর দোকানের ভাড়া কত করতে পারে আপনি হিসাব করলেন দুকান বাড়া পাঁচ টাকা ইলেকট্রিক বিল পাঁচ টাকা কর্মচারীর বেতন পঞ্চাশ টাকা আপনার বেতন একশো টাকা আপনার বেতন একশো টাকা দৌড়লেন কর্মচারী বেতন পঞ্চাশ টাকা দৌড়লেন ইলেকট্রিক বিল দুখান ভাড়া সবগুলোই মিলে আরও বিশ টাকা তুললেন এখন দেখা যায় একশো টাকা বাড়তি হল এখন কিনা ছিল দেড়শো টাকা আপনি বললেন ভাই আমার এটার মধ্যে খরচ পড়েছে আড়াইশো টাকা খরচ পড়েছে আড়াইশো টাকা আজকে আমরা ব্যবসার পদ্ধতি না জানার কারণে হারান তরিকে ব্যবসা হয়ে যাচ্ছে আর হারাল জিনিসটা আমাদের জন্য খারাপ হয়ে যেতাম মুসলমান ভাই বন্ধুরা যারা ব্যবসা করার সময় মিথ্যা কথা বলে ব্যবসা করে ব্যবসা করার সময় বেদাল করে তাদের আল্লাহর হাদিফ বলেন যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করবে হাসার মাঠে তারা আল্লাহর সামনে যাবে ফাফেখ হিসাবে কেন তাদের মধ্যে যদি ঐ সত্য গুণ না থাকে তাদের মধ্যে যদি আমান উদ্দারী গুণ না থাকে এখন ব্যবসা করার সময় যদি সুদী লেনদেন করে সুদি টাকা নিলাম সুদী লোন নিলাম আমার জন্য সবগুলোতে হারাম হয়ে গেল হাজুর আক্রম সাল্লাম হাজির শাহরমান যারা ব্যবসা করে হালাল তৈরি ব্যবসা করবে যে সমস্ত মানুষ সুদী লেনদেন করবে তাদের জন্য আল্লাহ বেহটা হারাম করেছেন চারে প্রকার মানুষের নাম ধরে বলে هذه الشركه الله وقال النبي صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيطهم نعيمها مدمن الخمر وآكل الربا وآكل مال اليتيم بغير حق والعاق لوالدين ألا رحب بحضرته محمد رسول صلى الله عليه وسلم أرشاد فرمان চার প্রকার ব্যক্তি আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছি আমি আল্লাহ ফাইসলা করে ফেলেছি আল্লাহ চান না এই চার প্রকার ব্যক্তিকে যাওয়ার এই চার প্রকার ব্যক্তি তন অবস্থায় বেহেস্তর নামক বুক করার সুযোগ পাবে না তার মধ্যে এক নম্বর আমার আলোচনা বিষয় নয় এক নম্বর হচ্ছে যারা মৎস্য আখায় বোতল হয় বোতল যারা মৎস্য খায় বেশ হারাম চেষ্টা করে যেতে না পারলেন দুই নম্বর ওয়া আফিলুর রিবা যারা সুদের লেনদেন করে সুথ খান আল্লাহর নবী ফরমান যে দেশে সুদের প্রচার হবে যে দেশে সুদের লেনদেন বেড়ে যাবে ইল্লাহ উকিদু বিসানা হাদিস শরীফে আল্লাহর নবী এশা ফরমান وقال النبي صلى الله عليه وسلم إلا أخذوا بالسنة وما من قوم يظهر فيهم الرشاة إلا أخذوا في الرعب أو قال ما من قوم يظهر فيهم مهم إلا أخذوا في الرعب أو كما قال عليه الصلاة والسلام الله الحبيب بولين যেই দেশে যে সম্প্রদায়ের মধ্যে যে গুত্রের মধ্যে যেই এলাকার মধ্যে শুধুই লেনদেন বেড়ে যাবে মানুষ শুধু লেনদেন করবে শুধু লোন নেবে আবার কীর্তি আদায় করবে আল্লাহ হাবিব বলেন সেই দেশের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে সেই দেশের সম্পদের জিনিসপত্র দাম বেড়ে যাবে আজকে আমরা সরকারের দূর দিয়ে লাভ কি ব্যবসায়ীদের দূর দিয়ে লাভ কি মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে গিয়েছে এর পিছনে কিন্তু মূল জিনিস মূল দোষ আমাদের মধ্যে রয়েছে শুধু লেনদেন যে আমরা করি এই হারাম জানতাম না অতার মাস্টের দুটাই করে সায় আমার দুটাই করে সুদ লেনদেন করেছি এখন কি করবো আল্লাহ দিচ্ছেন যদি বাস্তবে দিল থেকে তৌবা করে সুদের মাসালাদ জানার পর সুদ হারাম এই কথা জানার পর সান্তাহা সুর থেকে ফিরে গেলো সুর থেকে বিয়ে ধরে এলো সালাহু মাসাল রুহু ই আল্লাহ ভাগ করেন এতদিন যা সুদী লেনদেন করেছে এতদিন যা সুদি গাছ করেছে আমি তার অধীতের সব গুণাগুলি ক্ষমা করে দেব আলহামদুলিল্লাহ আজই তো বানা করে সুদ লেনদেন ছাড়তে মনে চায় না লোনা তাদের জাহান্নামে কতদিন ডাকবে জাহার নামে যাবে তো যাবে তারা চির জাহান্নামি হবে এর মধ্যে একটা ইঙ্গিত রয়েছে আল্লা তা রব্বুল আমাদেরকে সুদ বুঝে সুদ থেকে তৌদার তৌহদান করুন ও আলহুল